نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل بسم الله الرحمن الرحيم سورة آل عمران مدنيه নিয়ন্ত্রনকারী নজর আলী কল কিত মোহাম্মদ আল কনসমিল في أخباره شط شهر قرآن الكريم كتاب بالحق أي بالصدق في أخباره مصدقا لما بين يديه قبله من الكتب وأنزلت توراة والإنجيل من قبل قبل تنزيله هدن قرآن نازل قرار پوربه الله تعالى توراة إنجيل نازل قرسن هدن هادئيني এটা হাল কি অনুসরণ করবে কোরআনে করিমের ব্যাপারে শব্দ আসতেছে নাজিক কিতাব আর তাওরাত ইঞ্জিলের ব্যাপারে শব্দ এলো আংজাল কিতাবিল দুইটা কেন আনা হল এখানে শব্দ আনা হয়েছে যে নাজা শব্দটা দাবি করে তাকরারের মুক্তি শব্দটা শব্দের সিফর কেন ইংলাত হাকিকত উদ্দেশ্য ফোরকান দ্বারা উদ্দেশ্য হলো এখানে যে তিনটা কিতাবের কথা বলা হলো এটা ছাড়া বাকি সবগুলো তো বাকি সবগুলোর ভিতরে ফোরকান তো আসলে এটাও এগুলোও তো ফোরকান এটা হলো আথুল সেটা সেটা কোনটা সেটা কোনটা আর কেউ বলে যে ফোরকান এটা দ্বারা উদ্দেশ্য হলো কোরআনে কারিম তো কোরআনে কারিমের মজিব মধানা বোঝাবার জন্য ভিন্ন করে আবার এটা নিয়ে যেন ফোরকান শব্দটা এই তিনটা ছাড়া আর যা আছে সবগুলোকে সামিল করে নাই। ধি বাস্তবায়ন করতে কোনো কিছু বাধা হতে পারবে না প্রতিশোধ গ্রহণ করেন দেখো কোরআনে করিমের ওই যে আলফজুল কাবিরে তোমরা পড়ছ যে কোরআনে করিমের আলোচনাটা পাঁচ ভাগ বিভক্ত তাইনা তো কোরআনে করিমের মধ্যে মূল একটা হলো আল্লাহ তালা নিজেকে চেনাবেন নিজেকে আল্লাহ চিনাবেন এই যে আল্লাহ তার নিজেকে চিনাইতেছেন আল্লাহ আজিজুল আল্লাহ ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী যে প্রতিশোধ গ্রহণকারী এই দ্বারা আল্লাহ বোঝাইতেছেন যে যারা আমাকে মানবে না তাদের সাথে আমি নরম হব। এটা না এটা আমার সিফত না যারা আমাকে মানবে তাদেরকে আমি পুরস্কার দেব যারা মানবে না তাদেরকে প্রতিশোধ নেব এটা হলো আল্লাহ তাল সিফাত সুফিয়া কেরাম একটা ইস্তেলা আছে আর তাহার আল্লাহে বনা দেখ আল্লাহ তার একটা লোক সে আল্লাহর সিপতে মুিব হবে তখনই যদি তার ভিতরে জুনতে কাম থাকে জুনতে কাম থাকে এটা তো আল্লাহ একটা সিফত বলা হলো কুদরত এরপরে আবার আল্লাহর কাছে কোনো কিছু অস্পষ্ট নয় না আসমানে আর না জমিনে তো এই দুটার বাইরে কোন কিছু এই দুটা বললেন কারণ আমরা আমাদের কোনো কিছু আল্লাহ না পুরো আলমের মধ্যে যা কিছু হয় সবকিছু আল্লাহ জানেন মিনকুল এই যে আসমান এবং জমিনে এই দুইটা কথা উল্লেখ করলেন এই দুটা উল্লেখ করলেন এই দুইটার সীমানার বাইরে যায় না আমরা দেখি এই দুইটা অত বললো যে এই দুটার মধ্যে যা কিছু আছে কোনো কিছু আল্লাহর কাছে অস্পষ্ট না এই জন্য শুধু এই কথা বলা হয়েছে নতুবাত বাস্তবে আল্লাহর কাছে কোনো কিছুই অস্পষ্ট না একই জিনিস দ্বারা কিভাবে আল্লাহ দু রকম মানুষ বানান তিনি তার সাম্রাজ্যে পরাক্রমশালী তিনি তো তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু এমন কিছু আয়াত যাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট যার কিছু আয়াত এগুলোই কিতাবের মূল অংশ ব্যাপারে এবং আরো কিছু আয়াত রয়েছে যেগুলো অস্পষ্ট এই আয়াতে আল্লাহ কিছু আয়াতকে মহকাম বললেন আর কিছু বললেন। কিন্তু হওয়ার হুকুম লাগান লাগালেন অহকিমাতিমের সব আয়াত মহকাম আর আরেক জায়গায় আসছে কিতাবিহা পুরো কিতাবটাকে বলা হয়েছে মুতাশাবের তো জাহেরি একটা তো দেখা যাচ্ছে না এই আয় বলা হলো আল্লাহ পুরো কোরআনটাকে মহকাম বলেছেন মহকাম সাব্যস্ত করেছেন এই যে আয়াতের মধ্যে পুরো কোরআনটাকে মহকাম বলছেন ভিন্ন অর্থে সেটা কারিম মহকামের অর্থ হলো আন্নাহ আই বোন কোরআনে কারির মধ্যে কোন আইব নাই না শব্দগত আইব আছে আর না অর্থগত আইব আছে এই অর্থে কোরআনে কারিম পুরোটা মহকাম আর ওয়াশা বিহান এক অংশ অন্য অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানে শব্দগত সৌন্দর্যের দিক দিয়ে ও এবং তার বিষয়বস্তু সত্যতার দিক দিয়ে আরো অনেকগুলো আছে এখানে দুটো উল্লেখ করলো কোরআনে করিম পুরোটা মুসাবে এর অর্থ হলো যে সেখানে মোতাসাহে মানে অস্পষ্ট এই অর্থে না কিতাব আর মানে অস্পষ্ট এই অর্থে না বরং কোরআনে এক অংশ অন্য অংশের সঙ্গে সামঞ্জস্য করবে দেখি আমরা তারা কোরআনে করিমের অস্পষ্ট আয়াত গুলুর পিছনে ছুটে কোরআনের অস্পষ্ট আয়াত পিছনে ছুটে তাদের মধ্যে যারা জাহেল তাদেরকে ফেতনায় ফেলার উদ্দেশ্যে তো জাহেলদেরকে ফেতনায় ফেলার উদ্দেশ্যে জাহেলরা ফেতনায় পড়বে কিভাবে তাদের জাহেলদের জন্য ফেতনা তলব করে জাহেলদের জন্য ফেতনা তলব করে তা জাহেলরা ফনায় পড়ে কিভাবে এইভাবে পড়ে যে তারা সন্দেহের মধ্যে পড়ে যায় এবং কথাটা বুঝছো এর অপব্যাখ্যা করার উদ্দেশ্য অথবা এর ব্যাখ্যা করার উদ্দেশ্যে মানে এটা তো কোনখ্যা নাই সেটাই অপব্যাখ্যার যেমন অথচ একমাত্র আল্লাহ ছাড়া এর অর্থ কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া এর এসবের অর্থ কেউ জানে না যারা গভীর ভিন্ন কথা মুক্ত যদি এখানে না থামা হলো তাহলে তাহা অর্থ হয়ে যাবে এমন হয়ে যাবে না উদ্দেশ্য তো হলো যে কেউই জানে না জানেন একমাত্র আল্লাহ ভিন্ন একটা কথা বলতে আমরা জানিনা আমরা যে তারা বলে যখন ও সকল লোকদেরকে দেখে যারা মোতা পিছনে পড়ে সেই মানুষদেরকে যখন তারা দেখে তখন তারা আল্লাহ এদের অন্তরকে আপনি যেভাবে বক্র করে দিয়েছেন আমাদের অন্তরটাকে সেভাবে বক্র করে দেবেন না এবং থেকে করু দেওয়ার পর আপনি আমাদের দিলকে আবার বক্র করে দিন না এখানে রাহমাতান এর মানা বলতেছেন তাস বিতানটা না বলে ওই আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত করুনা দান করুন করুণার্থ ঠিক আছে ওই অন্য জায়গার সঙ্গে পেছলে গেছে يا ربنا ان تجمع الناس ليوم لا ريب فيه ا يعني شوق মানুষকে এমন এক দিন একত্রিত করবেন تجمعهم ليوم اي في يوم اي لا ريب شك فيه وهو يوم القيامه فتجازيهم باعمالهم كما وعدت بذلك ان الله لا يخلف الميعاد اي موعده بالبعث الله অনন্তান সম্পর্কে যে ওয়াদা করেছেন এই ওয়াদা এই যে কথাটা আল্লাহ গায়বেরা হলাকা ফিহিফা খেতাবিল আর এই ও আছে যে এটা আল্লাহ তাল কালাম এটা ভিন্ন কথা তো ওনাদের কথাটা এই ওখান পর্যন্ত শেষ লার ফি পর্যন্ত শেষ এরপরে আল্লাহ তারা বলতেছেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো একথা বয়ান করা তাদের লক্ষ্য উদ্দেশ্য তাদের ফিকির হইল আখেরফ এই যে এখানে হিদায়তের দোয়া চাইতেছেন এবং হিদায়তের পর যেন আল্লাহ গুমরাহ না করে সেটা চাইতেছেন তাদের ফিক্র সব সময় থাকে ইতা আল্লাহ হেদায়তের উপরে দৃঢ় থাকার দোয়া করতেছেন চাইতে যেন তারা বিশেষ করে আল্লাহ সব মানুষকে একত্রিত করবেন এটাকে আবার আল্লাহকে বলতে হবে এইটাকে বলতে হবে আল্লাহকে তো বললো যে এই কথাটা তাদের দোয়ার মধ্যে আসছে এটা বোঝাবার জন্য তারা সবসময় আখেরাতের ফিকিরের মধ্যে থাকে روى عن الله الله الله عنها, إمام بخاري عائشة رضي الله تعالى عنها. قالت رسول الله وسلم هذه الآية. آيات والذي انزل عليك الكتاب বলতেছে তুমি দেখবে যারা লোক যাদের কথা তোমরা তাদের থেকে বেঁচে থাকো তার মানে আয়সাকে করে সবাই কে করছে